আয়সা রদেলাহ তাল্লতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ আমাদের এ শরিয়াতে নাই এমন কিছু অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত আবদুল্লাহ ইবনু জাফর মাখরামি রহমতুল্লা আলাইহি। ও আবদুল ওয়াহিদ ইবনু আবু আউন সাদ ইবনু ইব্রাহিম রহমতুল্লা আলাহি হতে তা বর্ণনা করেছেন